খেলাম এলাকার মুরব্বীবৃন্দ আমার স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা পর্দার আডালের মা বোনেরা পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা মিডিয়া অথরা এলাকার ইসলাম প্রিয় আমি সেবারক জলশায় আপনাদের সাথে শরিক হতে এই জলশাই উপস্থিত হতে আমি আমাকে ধন্য মনে করতেছি এই জলসায় এই মাহাবিল শুধু মানুষ নয় মানুষের সাথে আল্লাহ নিষ্পাতের সর্বাও উপস্থিত আছে কারণ হাদিস শরীফে আল্লাহ রসুল যেখানে আল্লাহর বন্দারা আল্লাহ তিগির আজকার করবে আলোচনা হবে বর্ণনা হবে সেখানে ফেরা ওদেরকে হেফাজত করার উদ্দেশ্যে গেরাও করিয়ে রাখে এটা কি গান অনুষ্ঠান না আলোচনার মাহবিল আল্লাহরের মাহাবিল মাহাবিল চতুর ভারসে ফেরা আছে কিছুক্ষণ সময় আমাদেরকে আল্লাহ তালা মাহাবিল সমাবেশ অনেক রকমের আছে গান বাজানোর অনুষ্ঠানেও অনেক মানুষের সমাবেশ হয় সিনেমা হলেও অনেক মানুষের সমাবেশ হয় আজকে এখানে এই মাদ্রাসার মাহাবিল অনেক অনেক মানুষের সমাগম কিন্তু দু প্রকারের মাহাবিল জমিন আকাশ বেশ কম জমিন আকাশ বেশ কম আছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিষ্প আর গান বাজানা নাচ গান সিনেমার সমাবেশে কি রহমতের ফেরিস্তা থাকবে না ছয় থান থাকবে পালান কি থাকবে ছয় থান আল্লাহ দয়া করিয়া আমাদেরকে সমাবেশ থেকে আলহামদুলিল্লাহ মাদালী সহতম আপনাদের মোহব্বতে এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করব আপনাদের কাছে দোয়া চাইব আপনাদের থেকে দোয়া নেব সেই উদ্দেশ্যে এসেছে দুইজন মুসলমান মজন মুসলমান করলে সাক্ষাৎ করলে সেখানে দুইজন মন মুসলমান যদি সাক্ষাৎ করে মুসাফা করে তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাদের গুনা ইসলামের ব্যবসা এমন এমন একটা ব্যবসা এখানে লাভ ছাড়া হতিনে ইসলামের ব্যবসায় লাভ লাভ এখানে লাভ ইমানের ব্যবসায় ইসলামের ব্যবসায় দুজন মুসলমান সাক্ষাৎ করলে আছে একজন মৌমেন মুসলমান যদি তার হাতে খাটা লাগে তার হাতে যদি খাটার আঘাত হয় সোই আল্লাহ তার গুণা মাফ করিয়ে দেবে একটু কষ্ট হলেও লাভ আছে ইমান ইসলামের ব্যবসায় লাভ লাভ খাভে সবাবেঝুক সবাবি সৌদা গরম দেখা হসারে আমরা মুসলমান আমরা জাতি হিসাবে কি বলেন না মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম বাস্তব ধর্ম ইসলামে শুধুমাত্র ধর্ম ইসলাম আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ইসলাম সারা অন্য কোন ধর্ম অবলম্বন করবে আল্লাহ তার সে ধর্ম কবুল করবে না কবুল করবে না এবং সে ব্যক্তি পরকালে চরম ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম শুধুমাত্র কি ইসলাম ইসলাম দিনা মাহিল ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম মাঠের উপরে চলে নিচে চলবে চলবে চলবে সে ধর্মের নাম কি ইসলাম মাটির উপরে চলতেছে না এই গভীর রাত এই বিশাল সমাবেশের বিশ্বের সেনা লক্ষ লক্ষ মানুষের সমাবেশ একথার প্রমাণ যে বাংলাদেশে ইসলামে থাকবে এ দেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু মানে না জানে না বুঝে না এদের সে ইসলামে থাকবে মাটিন মাটির নিচে কবরে হাসে ছড়বে কিন্তু ইসলাম ছাড়া অন্ন শত তন্ত্র যন্ত্র আছে ইসলাম ছাড়া অন্য ধর্ম আছে ওগুলো মাটির উপরে চললেও হাসলে ওই সমস্ত ধর্ম সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে কবরে হাসলে ওই সমস্ত ধর্মের পরিচয় চলবে না কোন দলের পরিচয় চলবে না কোন পার্টির পরিচয় পরিচয় চলবে না কোন নেতা নেত্রীর পরিচয় কবরে হাসরে চলবে না শুধুমাত্র চলবে কেমন ইসলাম ইসলাম আমাদের সবসাইতে বলে নামত ইসলাম আমাদের সবসাই দেবার সম্ভব এ হুজুর মুসলমান এটা অনেক কিছু আমি মুসলমান এটা অনেক কিছু আপনারা মুসলমান এটা অনেক কিছু জাহান্নামের আসাব থেকে আহরতের আসাব থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোন উপায় নাই সে ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে হব করার জন্য গ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লমিয়া ইসলামে শির বাহ আমি তোমার শুকর খরি তুমি যে আমাকে মুসলিম এই মেহরবানি রক্ষা করতে হবে এই ইসলামের হেফাজত করতে হবে এই ইসলামকে রক্ষা করার জন্য মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে এই ইসলামকে রক্ষা করার জন্য কিছু আমল করতে হবে আমাদের পুরুষ হজরতাম জার নবীর সরাসরি ছাত্র ছিল যারা নবীর সান্নিধ্য লাভ করেছে তিনিকে বলা হয় সাহাবিদকে কি বলা হয় বহু বচন সাহাবা এই ইসলামকে রক্ষা করার জন্য মেহনত করেছেন হজরাতে সেহামিকা ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শাহাদ ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শাহাদ বরণ করেছেন সৈয়দা কোন অপরাধ করে নাই করো দোষ করে নাই কেবল কলে মা মুসলমান হইয়াছে কলে মা বলেন না মুসলমান হয়ে গেছে সে কারণে বিশ্বের সেরা সন্ত্রাসী সেরা জঙ্গি আমি আবু জাহেল সুমিয়ার জেলাম গ্রেফতার করেছে উলঙ্গ করে ফেলেছে ল্যান ঠাকুরে ফেলেছে একটা বর্ষা নিয়ে আবু সাহেব লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করেছেন সাথে সাথে সুমার জেলা নাহার করেছেন মারা গেছেন রক্ত জীবন দিয়েছেন তার ধরে ইসলাম সারে নাই আমাদের গায়ে গায়ে না পাথর ইসলামদের রক্ষা করার জন্য কত কষ্ট করেছে এরকম বর্তমানে বর্ষা দিয়েছে আগার থান অমানবিক আচরণ আর কিছু হতে পারে না এটাই সবসময় বড় অমানবিক আচরণ আমরা জঙ্গি নয় অলমায় খেলাম জঙ্গি নয় অলমায় খেলাম সন্ত্রাসী নয় আবু জাহিনের গোষ্ঠীরা সন্ত্রাসী আবু জাহিনী জঙ্গি জাহিল না থাকলে কি হবে আবু জাহিনের দোসর দালালেরা আছে আবু আবু খালো এই বর্তমান বর্মা সরকার সুচি সরকার জালিম জালিম সুচি সরকার বর্তমান আবু জাহেলের বড় দোসরার দালাল যে কাজ আবু জাহের করেছে বার্মার সুচি সরকার মায়ের সামনে নিক্ষেপ করাসলমানদেরকে জয় করা হচ্ছে মা বোনদের সম্মান লুণ্ঠন করা হচ্ছে নারী দর্শন করা হচ্ছে মাদরাসা মসজিদ বন্ধ হয়ে গেছে মিয়ানমারে ঠিক না বেঠিক মিয়ানমারের মুসলমানদের কোন দোষ নাই তাদের এই কারণে তাদের উপরে সরঞ্জিন আমি পরিষ্কার ভাষা বলেছি সংবাদ বলেছি সমাবেশে বলেছি বলেছি বন্ধ করতে হবে এগণ হত্যা বন্ধ করো না হয় আল্লাহ গজব নাজলায় সুচি সরকারের তখন সরকার হয়ে যাবে প্রতিবেশী আমাদের মুসলমানরা কিছু হক আছে আমাদের উপর আল্লাহ বলেছেন হাদিস শরীফ বুহারে ছিল হাদিস صلى الله عليه وسلم ترى المؤمنين في تواددهم وتعاتبهم كمسلل جسد إذا اشتقى مزوان تداله سائر جسده بالحمى والصحر أننا واجأسه إذا اشتقى راسه اشتقى كله إذا اشتقى عينه اشتقى كله أرثات সারা বিশ্বের আলমনবী বলছেন নসর সালাম বলতেছেন সারা বিশ্বের মুসলমান সারা মুসলমান এক শরীরের বিভিন্ন অঙ্গের মত এক শরীরের বিভিন্ন অঙ্গের মত এক দেহের বিভিন্ন অঙ্গের মত সারা মুসলমান পৃথিবীর প্রান্তে কোন মুসলমানদের উপরে যদি জন নির্যাতন করা হয় গণহত্যা করা হয় ওই সমস্ত মুসলমানদের ওদের কিছু আমাদের উপরে আছে কি না আমি মাননীয় বাংলাদেশ সরকারকে দাবি করেছি সরকারের কাছে অনুরোধ করেছি সংবাদ সম্মেলনেও মাননীয় বাংলাদেশ সরকার জাতীয় সংঘের সদস্য আপনি বাংলাদেশ সরকার জাতীয় সংঘের মাধ্যমে ওইসির মাধ্যমে কূটনৈতিক উপায় জালিম ভারমা সুচি সরকারের উপর চাপ প্রয়োগ করেন আমাদের সরকার সরকারের উপর চাপ প্রয়োগ করেন কূটনৈতিকভায়ে আপনার সাথে ষোলো কোটি জনগণ থাকবে ইনশাআল্লাহ ওদের হক আমাদের উপর সেরকম চাপ প্রয়োগ করতে হবে জাতিসংঘের মাধ্যমে পুলিশের মাধ্যমে কূটনৈতিক উভয়ে ইসলাম আমাদের ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য কষ্ট করতে হবে মেহনত করতে হবে বিভিন্ন ইসলামের ঘর হামলা দুই হাজার বারোতে শিক্ষা সিলেবাস থেকে থেকে প্রায় সতেরো বিশালে ইসলামী বাপদারা বাহির করে দিয়েছিল ফ্যাক্টু থেকে শিক্ষা ইসলামী বাপদারা গুলো বাহির করা হয়েছে বাহির করা ওলামাই আন্দোলন করেছেন আমরা আন্দোলন করেছি হেমাদত ইসলামের মেনারে মডারেসারে আমরা প্রতিবাদ করেছি আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ এবছর ওই সমস্ত ইসলামী বাপদারা ডুবাই দিছে বলেন না আলহামদুলিল্লাহ ও সমস্ত ইসলামী বাপদারা শিক্ষা শিক্ষা সিলেবাসে ডুবাই দিছে যেগুলো বাহির করা হয়েছে কিছু ইতিবাচক পরিবর্তন শিক্ষা আনা হয়েছে খুব ভালো কিন্তু আর কবিরের মতন আস্থিক বাংলাদেশে গায়ে জ্বালা শুরু হয়ে গেছে গায়ে যা শুরু হয়ে গেছে তাদের কথা আমার যে এখন সরকার ইসলামের দাবি হেমাজ ইসলামের দাবি দেওয়া মেনে সরকার আমি বলব যে ইসলামী আপনারা শিক্ষা সরে গেছে ডুগানো এটা কেবল হেমাজ ইসলামের দাবি নয় এটা কেবল আগুন ধরে গেছে ওদেরকে বলা হয় নাস্তিক বর্তমান এই নাস্তিক বলতে যারা ইসলামের রাস্তায় সবসায় বড় বাধা তারা ইসলাম কে মানে না এমনকি মহান বলতে গেলে অনেক কথা ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আমার আগে বলা হয়েছে এই মূর্তি সুপ্রিম কোর্ট সামনে মূর্তি স্থাপন করা হয়েছে মূর্তি বসানো হয়েছে অথচ এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশাব দেশুর দেশ এর ফলেও ভারতের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসানো হয় নাই সেখানে কোনো মূর্তি নাই দেশ ভারতের সুপ্রিম কোর্টের সামনে যদি মূর্তি না থাকে মূর্তি স্থাপন করানো হয় তাহলে বিরানব্বই মুসলমানের দেশ দেশ বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে কেন মূর্তি বসানো হবে কি বলে এটা শুধু মূর্তি নয় করে সামনে যে মূর্তি বসানো হয়েছে সে মূর্তি সুবিধারের মালিক ন্যায় বিচারের মালিক সেজন্যই তো সুপ্রিম কোর্টের সামনে বসানো হয়েছে আমি বলব যে সমস্ত মুসলমান দেবীকে মূর্তিকে সুবিচারের মালিক মনে ঘটবে নায় বিচারের মালিক মনে ঘটবে তাদের ইমান থাকবে না কারণ সুবিচার এবং ন্যায় বিচারের মালিক কি সে দেবিয়ার আর মূর্তি না আল্লাহ সবকিছুর মালিককে আল্লাহ ইমান খোয় ইসলাম খোঁদায় এগুলো খুব সূক্ষ্মর আঘাত করার জন্য ষড়যন্ত্র করতেছে হিন্দুরা মূর্তি পূজা করুক কোন আপত্তি নেই হিন্দুরা মূর্তি পূজা করুক আমাদের কোন আপত্তি নেই কোনো আপত্তি নেই কোনো বাধা নেই কিন্তু বিরানব্বর মুসলমানের দেশে এই মূর্তি কেন সুপ্রিম কোর্টের সামনে মালিক সুবি কি মূর্তি না আল্লাহ দেবদেবী সম্পর্কে মূর্তি সম্পর্কে আল্লাহ তালা কিছু বলেছেন কোরআনে শোনেন দরিবে মা ধরুন اننا لنين كبروا من دون الله لا اله الا هو ربهم هو الذي تماولى وان يسلبهم الذباب شيء الله يستنقله منهم باب طالب والمطلوب قرانه الله تعالى بارك لكم سكون الله تعالى بارك لكم سكون اجا مثال سنو اجا اداله سنو আল্লাহ তারা বলেছেন হে দুনিয়ার মানুষ প্রার্থনা করতেছ ওই সমস্ত মূর্তি আর দেবদেবী পৃথিবীর সমস্ত মূর্তি আর দেবদেবী দেবী একত্রিত নেপাল বাংলাদেশ সহ সমস্ত মূর্তি আর দেবদেবী দেবদেবী যদি একত্রিত হয় একটা মাসি বানাতে পারবে বলেন না দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয় একটা মাসি সৃষ্টি করতে পারবে একটা মাসি বানাতে পারবে আল্লাহর বাসা আল্লাহর করান একটা মাসিমারি রাখে বলেন না অনেক জায়গায় মূর্তি ভুজারি রা মূর্তির সামনে কি রাখে মিষ্টি কুমিল্লার রস মালাই ঠাঙ্গাই গেলে চমচম হ্যাঁ মুক্তি রাখে আপনারা নিজেরাই বলেন দেবদেবী এই পর্যন্ত কোন একটা মিষ্টি খেতে বেড়েছে কমিল্লার রসমায় খেতে বেড়েছে না অভার অভারত এই অভারত কিছুই করতে পারে না একটা মিষ্টিও খেতে পারে নাই কিন্তু মূর্তি পুজারিদা মূর্তির সামনে দেবদেবীর সামনে মিষ্টি লাগলে মাসির জন্য সুবিধা হয় না জন্য সুবিধা হয় মাসির জন্য সুবিধা হয় মাসির নেটওয়ার্ক খুব মজবুত সাথে সাথে মাসি আসবে এই মূর্তির সম্মুখ থেকে এই মাসি মিষ্টি খায় মিষ্টি খাওয়ার সময় পৃথিবীর ইতিহাসে কোন একটা মূর্তি কোনো একটা দেবদেবী একটা মাসি মারতে ফেলেছে একটা মাসি থাকাতে ফেলেছে কোন কাছে আছে না পারে না অক্ষম অভারত এই সমস্ত মূর্তি আল্লাহ বয়ানের উদ্দেশ্য হল ও দুনিয়ার জ্ঞানী মুনিরা ও দুনিয়ার মানুষ যে মূর্তি তার পরিবর্তে ওই আল্লাহকে সহিদা করো ওই আল্লাহর গোলামি কর ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সর্বশক্তিমান জে যে মূর্তি একটা মাসিও বাড়াতে পারে না কি আল্লাহ তারা বুঝিয়ে বলেছেন এই অবস্থায় এই সুপ্রিম কোর্টের মূর্তি সুবিচারের মালিক হাতে পারে বিচারের মালিক হতে পারে আমাদের ইমানা একটার এদেশের মুসলমানদের ইমান আখি দেয়া ইমান ইসলাম নিয়ে চিনিমিনি খেলা খেলতেছে আমি মরিশের ভাষা বলব সত্য হয় না যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা ইসলামকে উচ্ছেদ করতে চাইবে যারা ইসলামকে উৎসবা ইসলাম উচ্ছেদ হবে না তারাই উচ্ছেদ হয়ে যাবে ইতিহাস সাক্ষী জালিম সরকার অবরুদ জালিম সরকার অবরুদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল চক্রান্ত করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য অনেক অবচেষ্টা করেছে এই সালিম সরকার নমরূত কিন্তু ইসলাম বাকি আছে নমরুদ ধ্বংস হয়েছে। ব্যবহার করে নেই ব্যবহার করে ঘরে নাই কে আমরা হাতালা ধ্বংস একটা মশা দিয়ে দিয়ে সর্ব শক্তি মানকে জালিম সরকার ফেরুন আরেক জালিম সরকার ফেরুন ইসলামকে ধ্বংস করার জন্য অবচেষ্টা করেছিল ইসলাম বাকি আছে ফেরম ধ্বংস হয়ে গেছে আল্লাহ ফেরমকে ডুবে মারছে ফের কি ডুবে মারছে কোথায় লোহিত সাইগরে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে ফেরন ইসলাম বাকি আছে ইসলাম ইসলামকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করেছে কিন্তু ইসলাম বাকি আছে আবু সাহেল আবু ধ্বংস হয়ে গেছে ফিঙ্গে বেটি না কেয়াবৎ পর্যন্ত যে সমস্ত সালিমরা যে সমস্ত নাস্তিক বিদ্বেষীরা ইসলাম কে ধ্বংস করার জন্য চেষ্টা করবে ইসলাম বাকি থাকবে তারাই ধ্বংস হয়ে যাবে ইসলামকে রক্ষা করতে হবে ইসলাম সম্পর্কে কিছু জানতে হবে আমি আপনাদের আয়াতালী মাথার আবাদ করেছি এই আয়াত থেকে কিছু আলোচনা করিয়া আমার বয়ান আমি সমর্থ করবটা হগুম করেছেন হে আমার নবী আপনি আপনার রবের ইবাদত করেন আপনার রবের ইবাদত করেন আপনার মালিকের এবাদত করেন আল্লাহ আল্লাহর গোলামি করেন আল্লার করেন হে আমার নবী হাতিয়া ফের মৃত্যুকাল পর্যন্ত আমাদের জিম্মদারি দায়িত্ব হলো মৃত্যুকাল পর্যন্ত আমরা আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তালার গোলাম স্বীকার করব। আল্লাহ তাল ধর্ম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন জিন্দগি মত আপনি ব্যবসা করেন আমার কোন আপত্তি নাই কিন্তু মনে করতে হবে আপনি প্রথম আল্লাহর গোলাম তারপর ব্যবসায়ী আপনি চেয়ারম্যানই করেন আমার কোনো আপত্তি নেই হিন্দু মনে করতে হবে প্রথম আপনি আল্লাহর গোলাম ঘর চেয়ারম্যান তখন আপনার ইউনিয়নের জনগণ শান্তি ভাবে আপনি মন্ত্রিত্ব করেন কোনো আপত্তি নেই হিন্দু মনে করতে হবে প্রথম আপনি আল্লাহর গোলাম তারপর মন্ত্রী জনগণ শান্তি পাবে আল্লাহেন স্বর্ণ ধর্মে সালি ধর্মে স্বর্ণ হবে আল্লাহ আর গোলামির কাঠামো যদি ঠিক রাখেন সালি ধর্মে হবে আর আল্লাহ গোলামের খাটামো যদি ঠিক না থাকে রাজা মহারাজা হলেও লাভ নাই আদর গোলামি কি জিনিস আল্লাহর এবার প্রকার বিস্তারিত বলার তো নাই ইনাম ইনাম রসারি রহমা হল্লাহ বলেছেন এবার আদর এবার দশ প্রকার প্রকার দশ প্রকার এই দশ প্রকার আমল করলে কাজ করলে আমরা আল্লাহর হাঁটি গোলাম হতে পারবো আল্লাহর হাঁটি বান্ধা হতে পারবো সবগুলো বলার সময় নাই তিনটি আমল বলবো আমরা আলোচনা শেষ তিনটি আমার বলবো আমার খেলার জন্য সম্মানিত আপনার শুনেন আমল বলব কেবল খুব সন্দেহ কোন স্থান ইসলাম ধর্মের নাই আল্লাহ নমাজ সারা ইসলামের তেমন খন ভূমিকা নাই নমাজ ইমান ইসাল যেকোনো জিনিসের মার্কা আছে ইমান ইমানদারের মার্কা কি বলেন না নমাজ যেকোনো জিনিসের মার্কা আছে ইমান দারের হবে এই তিনটা গাঠি বেশি কঠিন কঠিন গাঠি এক গাঠি হলো খবর আরেক গাঠি হলো হাঁসর আরেক গাঠি হলো ফুলসরা ব্রিজ এই তিন যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন সমস্যার সৃষ্টি হবে ভয়াবহ অবস্থা হবে সেখানে যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন মালকা কি কোথায় আসতে হবে বলেনা মসজিদ আসতে হবে নমাজ পড়ার জন্য ও মহা সংসার সংসার খুব ভালো কিন্তু মোয়াজ যখন আজান বলবে ওই সমস্ত ও সংসদের এমপি রা মন্ত্রী মিনিস্টাররা সংসদের দায়িত্ব পালন করেন সংসদের দায়িত্ব পালন করেন খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু এ দেশকে নার শাসন করবে যে মুহুর্তে এ দেশকে নমাজি মানুষ শাসন করবে সে মুহুর্তে ইনশাল্লাহ বাংলাদেশ শান্তির পরিণত হবে না ইনশাল্লাহ পাঁচ অক্টর মাস পাঁচ অক্টর মাস পড়তে হবে পড়তে হবে মাফ নেই মাফ নেই সারা সারি সারা ইসলামের আর একটি আমল হলো খেলা বছর করো আনিল করিম আমল খরার জন্য বলতেছি খেলা বতল করে করিম মুসলমানের বাচ্চা হিসাবে কিছু বেলায় কিছু দিনের বেলায় একবার পাঠ করলে দশ বার কোরআন শরীফ খতম করার সবাব আল্লাহ দান করবে একটা নিয়ম শুনেন ফজর নামাজের পর সুরাই আসিম শরীফ পাঠ করবেন মারিবের পর সুরা ওয়াচিয়া পাঠ করবেন এসার পর ঘুমানোর আগে সুরা দিয়ে বিয়ে দিকে আরো যত বেশি পারেন যত বেশি পারেন তৃতীয় আঙুল হলো সদা সর্বদা আমরা আল্লাহ করব সদা সর্বদা আমরা কি করবো আল্লাহ জিখির করব যত বেশি আল্লাহ জিকির করবেন তত বেশি আল্লাহর মোহাম্মত পয়দা হবে আল্লাহর মোহাম্মত বাড়বে ইনশা আল্লাহ জিকিরের অনেক ফায়দা আছে এক <cred> প্রকার <eu stato> <ku> <na> <viu> <la> শ্রেষ্ঠ জিগির কি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শুনতে ভালো লাগে না ভালো লাগে আল্লাহ জিগির কারণে আত্মা শান্ত হয় আল্লাহ জিগির কারণে কি শান্ত হয় আত্মা শান্ত হয় আর বিক্রিল্ আরেক প্রকার সন্ধ্যা একশো বার সম্পর্কে পড়বেন সোহানন্হমদুলিল্লাহ ওলা ইহা ইহ্লাহ শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ হ্যাঁ এবং আরেক হাদি সে বলা হয়েছে আহবুল কালামিল্লাহ কাছে বেশি প্রিয় আছে যে ব্যক্তি একশো বার সোহান পাঠ করবে সকালে খুন দেয় সন্ধ্যায় বাজারে যাওয়ার সময় সুভান বাজার থেকে আসার সময় সুমান উজু বেউ সবসময় আল্লাহ জিহির করতে পারবেন আল্লাহ জিহির করার জন্য উজু লাগে না উজু লাগে না উজু বেউ সবসময় আল্লাহ জিনিস আল্লাহ কষ্ট করে বসেছেন কিছু আমল করার জন্য নিয়ে যাবেন একটি আমল হলো নামাজ দ্বিতীয় আমল হলো কোরআন তৃতীয় সদস্য বৃন্দ মদতদাতা ডোনাল যত আছে এলাকাবাসীরা সহ মা বোনা বিশাল সুকরিয়া করতেছি ধন্যবাদ জানাতেছি মুবারক জানাতেছি দোয়া করতেছি আপনাদের আমাদের এই মেহনতারা কবুল আর মঞ্জুর করে واحمدوا دعوا ان الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم اللهم اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب الله جامعه دييه اسلاميا حسين اي ইসলামী সম্মেলনকে আল্লাহ আমাদের ছবি কবিরা জানা অজানা সমস্ত গুণা মাফ করিয়ে আল্লাহ আরো তারা অসুস্থ আছে আমার আম্মা জান সহ সমস্ত রুগীদেরকে সুস্থতা দান করে নেয়ার্লাম সেভায় করলে সেব করে নেয় আমাদের যার যা আসা ভরসা আছে আমাদের সমস্ত এই জামিয়া মজিদ ইসলামিয়া ইসলাম ইয়া মাদারসাকে কবুল করেন মঞ্জুর করেন এই মাদারসার যাবতীয় অভাব অভিযোগ দইগের হাজানা থেকে ফুে ঘরিয়ে দনা না। কুদ্রতের হাজামা থেকে ফুে ঘরিয়ে দনায়া না। এই মতার থাকে এ একটা বড় ধারুললম মানে দন না। এই সদাই মাদের সাখাহিদে এই হদই মদ সাখা হিমদে দার ফাইছে ওজার kai ro dari bawad lai na আরো বেশি বেশি এই মাদ্রাসার খেদমত আশা বর্ষা ফুলা করিয়া দেয় না ইসলামী জলসাকে কবল আর মঞ্জুর করে নাই আনসা এই জন্য সারা সহযোগিতা করেছে আন্তরিকতা দিয়েছে মঞ্জুর করে নাই আনার কবল আর মঞ্জুর করে নেয়ান্না যাবতীয় নিয়ত আসা ফুরা করিয়া দেয় আয়াল না ব্যবসায়িক ব্যবসা বাণিজ্যে আড়াইয়াল কৃষকদের কৃষি খাছে আই উন্নতি ঋণ আর খরচ পরিশোধ করার করে নেয় পরীক্ষার্থী ভাইদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দান করে নেয় যারা বিদেশ যাওয়ার ইচ্ছো বারা মুসিবত থেকে রক্ষা ঘরে নাই আল্লাহ বৃহৎ থেকে রক্ষা ঘরে আল্লাহ এই মাহমিরের অত্র এলাকায় যত গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের অনেক তরুণ সমাজ আছে যুবক বাইনা বসেছে এই তরুণদের অন্তরের ভিতরে আয়াল্লা আরো বেশি বেশি ইসলামী চেতনা ফায়দা করিয়া দেয়া জানলা ইসলামী চেতনা সৃষ্টি করিয়া দেওয়া জানলা পরে মা বন্ধুর অনেক সমস্যা আছে ক্ষা করে নয়ান্লাহ সম্মান রক্ষা করে নয়ান্লাহ এ অলাম এক রামকে আরো বেশি বেশি মাদারেসার দিনের মিল্লের অলমায় খেলামায় কৌমাসের ওসিলায় দাওয়িগের ওসিলায় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের মিষ্টি হাসিল করেন্লাহ বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়া দেয় আল্লাহ রক্তারক্তি মারামারি হানাহানি থেকে আমাদেরকে রক্তা করেন্লাহ আয়াল্লা বর্মার সালিম সরকার যে মুসলমানদের উপর দয়া করেন আয়াল্লা সারিমদের সোলম থেকে রক্ষা করেন আল্লাহ এই মুসলমানদেরকে আয়াল্লাহ গণহত্যা থেকে জলম নির্যাতন থেকে রক্ষা করেন আল্লাহ হেফাজত করে নাই আল্লাহ আর সহ্য হচ্ছে না আল্লাহ কাশ্মীরের মুসলমানদের কেও জোলম থেকে হেফাজত করে নাই আল্লাহ আমাদের প্রথম খেলনা বাইকুল মুসলমানদেরকে কালের জাতন থেকে হেফাজত করে নাই আল্লাহ কা থেকে হেফাজত করে নাই আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুকাল পর্যন্ত সহি সারা রক্ষা রাখে না মরবার সময় মৃত্যুর সময় আল্লাহ একটু কলেমান হসিব করে নেয় আল্লাহ আমল নিয়ে খবরে সবরের তৌধিক দান করে না আল্লাহ আমদ আদব দেওয়ান জানম্বুরি আজjavaHomeরে ভালম্বুরি আজjavaHomeরে মানন্দসি মরজা ওয়াতফে দেখা আজ কফসবের উসদান তুবাদার সদর আজ মাখরে আমাদেরকে মুক্তি দান করেন্লাহ কালগোরে প্রিয় নবীর সুপারিশ নাসিবেন্লাহ আল্লাহ যার যা নিষা আছে সমাধান করিয়া দেওয়া জানলা এই বয়ান এই আলোচনা এই আলোচনা যা হয়ে গেছে হবে এই দোয়া মহাজার সহ এসব ইয়া রে নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোথার দুলা বালির বরফতের তো কবুল আর মঞ্জুর করে নাও এমায় করতে পারে নাই বাইতুল্লাহ হিজ করতে পারে নাই ধান্লা দেন যাবতীয় আশা বলিয়েন্লাহ وصلى الله على خير خلقه محمد وآله وصحابه أجمعين بجود سبحانه ربك رب الانسة عن ما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين